ইবনু আব্বাস হদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লাহু আলিয়াল সাল্লাম সাতটি অঙ্গের দ্বারা সেচদা করতে এবং চুল ও কাপড় না গুটাতে নির্দেশিত হয়েছিলেন অঙ্গ সাতটি হল কপাল দুই হাত দুই হাঁটু এবং দুই পা